দুইটা সুন্দর কারণ কারো যদি সাত দিন চলে যায় তাহলে করতে পারবে কিন্তু সপ্তম দিবসের শ্রমকটা আর আদায় হবে না কিন্তু পশু তফাই শ্রাটা সে যদি তারপরেও যদি এই শ্রদ্ধত্কে চিন্তা করে শ্রদ্ধত্বে অগ্রাধিকার স্রোত্য মহত করে আল্লাহ একটা আত্মীয় দূর করে দেবে এই জন্য যতটুকু সম্ভব এক কাজ মানুষ নিয়ে অভিযোগ আর্মিকে করাটাই উত্তম তবে না করলে তার কোনো ক্ষতি হবে না যেহেতু এটা বড় বলা দিক না এটা যদি কেউ না করতে পারে কারো যদি সামর্থ্য না থাকে সে যদি না করে কোনো ক্ষতি নেই